চায়ের পাত্র একবার একটা খুবই সুন্দর রান্নাঘরে একটা চায়ের পাত্র রাখা ছিল ওর নাম ছিল ব্লাশ ও ছিল যেমন দামি তেমনি শৌখিন ব্লাশকে একটা নরম গদির ওপর বসানো ছিল আর তার চারিদিকে ছিল ঝকঝকে পেয়ালা চাকরদের মধ্যে যে সবচেয়ে উঁচু পদে রয়েছে সেই তাকে ধরতে পারত তাও আবার দস্তানা পরে ব্লাশ খুব সুন্দর দেখতে একটা চায়ের পাত্র তার হাতলটা কারুকার্য করা আর নিখুঁত ভাবে বাঁকানো খুব দামি মাটি দিয়ে ওটা তৈরি আর শিল্পীর হাতে সাজানো যেমন আভিজাত্য তেমনি সৌন্দর্য চামচরা অন্যান্য পাত্ররা পুরনো বক্সরা বিরাট পুরনো ঘড়িটা সবাই তার রূপে মুগ্ধ ছিল কিন্তু কেউ মুখে কিছু বলত না সে যাই করুক কেউ তার প্রশংসা করত না আসলে সবাই মনে মনে তাকে হিংসে করত। ওর রূপ দেখে সবাই ভয় পেয়ে যায় কারণ তার মতো নিখুঁত ওরা কোনোদিন হতে পারবে না কিন্তু ব্লাশ নিজের একটা বিরাট খুঁত খুঁজে পেয়েছে তার ঢাকনিতে একটা ছোট্ট আঁচড় লেগেছে এটা এত ছোট যে তার মালিকের নজর পড়েনি কিন্তু তাও ব্লাশের নিজেকে অসম্পূর্ণ মনে হয় যদিও তার মালিকের কাছে নিখুত নয় ও প্লিজ আমাকে তোমার একটা সই দেবে প্লিজ শুধু অল্প একটু চা আমার এই চকচকে পিঠে ফেলে দাও না তুমি শোনো আমি কিছু ফেলবো না বুঝলে আচ্ছা তুমি কে বলতো ও আমি তো দুধে জগ তুমি জানো না আগেরটা ভেঙে গেছে তাই তোমার সঙ্গে আমাকে এখানে নিয়ে এসেছেন খুব ভালো তাহলে এখানে ভালো লাগছে তো হ্যাঁ নিশ্চয় ওই মহিলার কথা শোনার পর থেকে তোমাকে দেখব বলে আমি তো মরিয়া হয়ে গেছিলাম আর আমি মানে অবাক তুমি সত্যি কি সুন্দর দেখতে হম ধন্যবাদ যত সুন্দর ভাবছ আমি তা নই আমার গায়ে একটা আঁচড় আছে তুমি আমার এত প্রশংসা করো না আচর আছে হ্যাঁ আমার ঢাক নাই আমাকে কোনো কোনোভাবে নিখুঁত বলা যায় না কারণ আমারও খুঁত আছে এ তুমি কি বলছো তুমি যদি নিখুদ না হও তাহলে ও যদি মালিকের হাত পড়ে যায় তাহলে কি হবে বলতো অবশ্যই পড়ে যাবে আমি বুঝতে পারি না ওর এত দিমা কিসের ঢাকায় আবার আঁচর আছে ঠিক বলেছো আর ওর যে আচর এসেছে না এটা কি করে সম্ভব ঝাড়বাতি তো কত পড়ে না আমি জানি গল্পটা কোথায় একটা যাওয়ার সময় ও যখন ছিল তখন ওর ঢাকনাটা নোর ছিল সবাই তাকে আস্তে আস্তে যেতে বলল কিন্তু ও কারোর কথা শুনল না ব্যাস ফাটল ধরে গেল হয়েছিল। মানে সুন্দর ছিল, কিন্তু কেমন দেখতে হয়েছে দেখো হুম। দেখলে শুনলে তুমি আ হ্যাঁ হ্যাঁ আমি তো শুনলাম যে ওরা কিসব আজে বাজে বকছে হতে পারে এটা যে তুমি ঝাড়বাতিতে ধাক্কা খেয়েছ আর লাফি নিজেই ঢাকনা ভেঙে ফেলেছ সবাইকে ছেলে মানুষ পেয়েছ নাকি আমি বিশ্বাস করি না যে এইভাবে লেগেছে। আচ্ছা আমাকে সত্যি করে বলো না কি করে লেগেছে আহ আমার মনে নেই ঠিক আছে আমার মনে হয় তোমার ওটা কোনো নেই। কিন্তু তুমি ওদের কথা শুনলে তো আমার সুন্দর আর নিখুত হওয়া উচিত এটা আমার দায়িত্ব দেখো আমার মোটেও মনে হয় না যে তোমার সুন্দর বা নিখুঁত হবার কথা ওটা তোমার দায়িত্ব না এগুলো হলো শুধু তোমার কথার কথা শোনো কেউ তোমাকে ভালোবাসবে আবার কেউ তোমাকে ঘৃণা করবে তোমাকে ঠিক করতে হবে কোনটাকে তুমি গুরুত্ব দেবে ভালোবাসা। ঘৃণা কে কি ভাবলো তোমাকে তা নিয়ে ভাবার কোনো দরকার নেই নিজেকে তুমি কি ভাবো সেটা তোমার জন্য বেশি জরুরি কারণ শেষ পর্যন্ত সেটাই তোমার কাজে লাগবে ঠিক তখনই ব্লাশকে। সাদা দস্তানা পরে এক পরিচারিকা হাতে তুলে নিল ঢাকনা খুলে গরম জল ঢেলে দিল ব্লাসের এই গরম জল খুবই ভালো লাগে ভেতরটা বেশ উষ্ণ হয়ে যায় কিন্তু প্রত্যেকবার ও ভয় পায় যে তার আঁচড়টা সবাই দেখে ফেলবে ব্লাস যখন এমনিতেই এতটা সতর্কতা অবলম্বন করছিল আর হঠাৎই সেদিন একটা বাজে ঘটনা ঘটল মালিক এসে ব্লাশকে হাতে নিল আর তার হাত ফসকে ব্লাশ পরে গেল পাত্ররা চামচরা দুধের জগ সবাই ভীত হয়ে তাকিয়ে রইল আর দেখতে লাগলো যে চায়ের পাত্র পড়ে যাচ্ছে আর এইভাবে ব্লাশ মাটিতে পড়ে গেল আর ঢাকনাটা ভেঙে গেল আর লম্বা হাতল আর সুন্দর গলা তার পাশে মাটিতে ঠিক উচিত ছিল আমি জানি যে ওই আঁচরের জন্য এটা হয়েছে ওই জন্যেই ও নিজেকে সামলাতে পারেনি পড়ে গেছে এটা কি সত্যি আমার খুঁতির জন্য আমি কি পড়ে গেছি ব্লাস বুঝতে পারল না যে সে কোনোভাবেই তার এই পুড়ে যাওয়াটা আটকাতে পারত না তাকে অনেকদিন চিলে কোঠায় আটকে রাখা হল সে জানত না যে তার ভাগ্যে কি আছে ব্লাস খুব কাঁদল দিন রাত কাঁদতে লাগল এখানে একটু ভালো লাগছে না রান্নাঘরটাই ভালো ছিল নরম সাদা ধস দানা গরম জল সূর্যের আলো ভালো লাগত না ভয় পেতাম আলোতে আমার ঢাকনার আঁচরটা সবাই দেখে ফেলবে ওই ছোট্ট আঁচরটা নিয়ে ভেবে আমি কত সময় নষ্ট করেছি কয়েকদিন পরে পরিচারিকা একটা সুন্দর গোলাপ ফুল নিয়ে সেখানে এল সে গোলাপ ফুলটা ব্লাশের পাশে রাখল গোলাপটা টবে পোঁতা ছিল না বরং তার শিকড় সাদা কাপড়ে মোড়া ছিল তুমি এখানে কেন এসেছো। তুমিও কি পড়ে গেছ পড়ে গেছি কোথা থেকে আমি কয়েক ঘণ্টার জন্য এখানে এসেছি ওরা আবার আমাকে পুতে দেবে না দেবে না তোমারও তো আমার মতো খুঁত আছে তোমার কাঁটা দেখেছো আমার কাঁটা আমার কাঁটা আমার খুঁত না ওটা আমারই অংশ কাঁটা সমেত আমি খুব ভালো আছি কিন্তু এটা কি করে সম্ভব নিজের খুঁত নিয়ে ভালো থাকা যায় না এই শেষবার বলছি এরা আমার খুঁত নয় কাঁটাই আমাকে গোলাপ বানিয়েছে লোকে আমাকে ভালোবাসুক বা ঘৃণা করুক আমি নিজেকে ভালোবাসি ঠিক তখনই মালিক সেখানে এল তার প্রিয় চায়ের পাত্রকে দেখতে ও তোমার জন্য আমার এত হয়। আমি ফেলে দিতেও চাই না এখন যে আমি কি করি যখন মালিক বসে বসে ভাবছে যে ব্লাশকে নিয়ে কি করবে তখন ব্লাসও মনে মনে ভাবল ও এখনো আমাকে ভালোবাসেন যখন আমি একটা বাটি ছাড়া কিছুই না আমি এটা আগে নিচুর নিয়ে কোনটাকে গুরুত্ব দেব আমি তো এতদিন ঘেন্নাকেই বেছে নিয়েছি আর সেটা করব না আজ থেকে আমি আমি ভালোবাসা বেছে নিলাম নিজেকে অনেক হালকা আর মুক্ত মনে হল সে বুঝতে পারল যেটা নেই জন্য কি কষ্ট পাচ্ছে? এত কিছুর পরেও যখন উনি হাল ছাড়তে চান না তখন আমারও তো হাল ছাড়া উচিত নয় তাই নয় কি দেখা যাক ওনার জন্য কি করতে পারি ব্লাস কিছুক্ষণ ভেবে হঠাৎ একটা জিনিস বুঝতে পারল ওই গোলাপটা হ্যাঁ নিয়ে গেল খেয়াল রাখল যাতে মালিক তাকে দেখতে না পায় কারণ চায়ের পাত্রদের গোপন জীবন মানুষের জানার কথা নয় গোলাপের খুব কাছে গিয়ে তার দিকে সে নিজের মাথাটা কাত করলো ঠিক আছে দেখা যাক যদি এতে কাজ হয়। ওনার এটা দেখে বোঝা উচিত। মালিক যখন টেবিলের কাছে এলো সে অবাক হয়ে গেল এটা দেখে যে চায়ের পাত্রটা গোলাপের কাছে রয়েছে। তুমি কি সব সময় গোলাপের কাছেই থাকতে আ যাই হোক আমি জানি না তোমাকে নিয়ে আমি কি করব। আরে গোলাপটা আমি গোলাপটা তোমার ভেতরে পুঁতে দিই খুব ভালো হবে সত্যি জবাব জবাব নেই নেই তাই আপনার সে এক হাতে আর অন্য হাতে গোলাপটা নিয়ে ওখান থেকে বেরিয়ে গেল সময় নষ্ট না করে সে বাগান থেকে মাটি এনে চায়ের পাত্রে রাখলো তাতে একটু জল দিল আর সাবধানে গোলাপ গাছটা পুঁতে দিল অসাধারণ দেখতে লাগছিল এত সুন্দর একটা গোলাপ এত সুন্দর একটা পাত্রে এখন বেজায় খুশি তার ভাঙা ধারগুলো অমসৃণ তাতে তার কিছু এসে যায় না নিজেকে সে ভালোবাসে তাজা হাওয়া আর সূর্যের আলো তার খুবই প্রিয় নিজেকে পুরোপুরি গ্রহণ করতে পেরে সে বুঝতে পারল যে তার আসলে কোনো খুঁতি নেই এখন শেয়ার আর ভাঙা বা আঁচড় লাগা চায়ের পাত্র নয় সে এখন হলো শুধুমাত্র ব্লাশ